আনাস রদুলিল্লাহ তাল্লান্ন বর্ণিত উসমান রদিল্লাহ্নহ জায়দ ইবনুল সাবির রদিল তালান্ন আবদুল্লাহ জুবাই রজ্লাহ তালানহ সঈদ ইবনুল আস রদুল্লাহ আব্দুর রহমান ইবনু হারিস রদিল তালাহুকে ডেকে পাঠালেন তারা সংরক্ষিত কুরানকে সমবেতভাবে লিপিবদ্ধ করলেন উসমান রদিল্লাহ তো আল্লাহ কুরাইশ বংশীয় তিনজনকে বললেন যদি জায়দ ইবনুল সাবিত রদিল্লাহ তো আল্লাহ এবং তোমাদের মধ্যে কোনো শব্দে মতবিরোধ দেখা দেয় তবে কুরাইশের ভাষায় তা লিপিবদ্ধ করো যেহেতু কুরআন শরীফ তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে অতপর তারা তাই করলেন